আসসালামু আলাইকুম ওরি ওবরাক আম্মা বাদ। বিসটি বাংলার সম্মানিত দর্শক শ্রোতারা যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সকলকে মুবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা অন্তরের আমল সমূহ অন্তরের আমল সমূহের ভিতরে নেতিবাচক আমল তথা অন্তর দ্বারা কৃত হারাম কর্মকাণ্ড আলোচনা আমরা করছিলাম ইতিপূর্বে একাধিক পর্বে অহংকার হলো অন্তরের এমন একটি নেতিবাচক আমল বা এমন একটি নিষিদ্ধ কর্ম যেটি বহু অন্যায় কাজের মূল আল্লাহ রহমাল্লাহ বলেন তিনটি অপরাধ হলো সকল অপরাধের মূল তার ভিতরে প্রধানতম হল অহংকার अल्लाह सुबहान अबाध्य गबलिस इबलिस कारण सेल अहंकार स्पष्टभव इबलिस आल्ला सामने जुक्ति दाड़ करिए खाल्ता नहीं मिनारल्ता हमिन तीन आपनी आगन के सृष्टि कर आदम के सृष्टि करके अर्थात से बुझाते चाहल जमी श्रेष्ठ आदमेर चाहते श्रेष्टत प्रमाण कर चेष्टा कर लबलिस যুক্তি দ্বারা করে নিজের শ্রেষ্ঠত্ব নিজের অহংকার প্রকাশ করলো যে সে আগুন থেকে তৈরি জন্য তার মর্যাদা বেশি হতে হবে এই যে অহংকার করল নিজেকে বড় মনে করলো এ ফলে কি হল আবা ওয়স্তাক মারা আল্লাহর হুকুমকে মানতে অস্বীকার করলো এবং অহংকার করলো কামিনাল কাফিন এবং কাফেরদের দলভুক্ত হয়ে গেল কেউ যদি অহংকার করে হাদিসে আসর সাল্লা সাল্লাম বলেন কেয়ামতর ময়দানে অহংকারী কাল্লা তারা উঠাবেন তাদের মাথাগুলো ছোট ছোটো আকৃতিগুলো ছোট ছোট অর্থাৎ দেখেই মনে হবে এরা সবচেয়েতে নিকৃষ্ট আল্লাহর বান্দাদের মধ্যে দিয়ে সমাজ দর্শকবৃন্দ আল্লাহ তালা আমাদের সকলকে অহংকার থেকে মুক্ত হয়ে বিনয়ী হওয়ার তফিক দান করেন অহংকার অনেকভাবে হতে পারে আমরা অনেকে নিজেকে বিনয়ী মনে করতে পারি অথচ আমি অহংকারী তো অহংকার কি কীভাবে হতে পারে আসন সে বিষয়ে চলা যাক আসন সে বিষয়ে আমরা আলোচনা করি যে অহংকারী কিভাবে হয় মানুষ একজন মানুষ মুখে নিজেকে বিনয়ী দাবি করে অহংকারী হতে পারে যদি তার ভিতরে অহংকারের কোনো বিশেষ আলামতগুলা পরিলক্ষিত হয় মূলত অহংকারটি হল অন্তরের একটি অবস্থা অন্তরের একটি বিশেষণ অন্তর যখন নিজেকে বড়ো মনে করে নিজের বিপরীত অন্য কাউকে তুচ্ছ মনে করে তখনই মানুষ অহংকার হয় আর এ অহংকার বোঝার জন্য যে কয়েকটি প্রমাণ বাহ্যিক আলামত মানুষ ভিতরে পাওয়া যায় তার ভিতরে একটি হলো সত্যকে অস্বীকার করা আদি আসছে অহংকার হলো বাতারুল হক সত্যকে অস্বীকার করা অনেক সময় আমরা অনেক সত্য জিনিস জানার পরেও মানতে পারি না আমি জানলাম বিষয়টি সত্য কিন্তু আমি মানছি না কেন মানছি না কারণ মানলে আমি ছোট হয়ে যাচ্ছি যার মাধ্যমে সত্যটা জানছি আমি মনে করছি যে আমি যদি মেনে নেই তাহলে তার কাছে বর্ষতা স্বীকার করা হয়ে গেল আমি হেরে গেলাম সত্য আমি মানতে চাইছি না এই সত্য যদি আমি মানতে না চাই গড়িমসি করি অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি সত্যকে অস্বীকার করি তো এটা এক ধরনের অহংকার এ প্রসঙ্গে আল্লা পাকসু আহান তাল্লাহ করিমি বলেছেন যে তারা আল্লাহতালার হুকুমকে আল্লাহ তালার বিধানকে আল্লাহ তালার রসুল সাল্লাহ আনিত আনিতুদ্দিনকে তারা অস্বীকার করেছে অথচ অস্তায় কানাথা আংফুসহম তাদের মন এই বিষয়কে দৃঢ়ভাবে বিশ্বাস করেছে অর্থাৎ তাদের মন জানে যে বিষয়টি সত্য কিন্তু পরেও তারা মুখে এসে রেখে কি করলো অস্বীকার করলো জোলমান করে এখান থেকে বোঝা গেল অহংকারের একটি অন্যতম আলামত হলো আমি সত্যকে অস্বীকার করছি কিনা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন রহম করুন আমাদের প্রতি আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই জীবনের বহু পর্যায়ে এসে আমরা কিন্তু সত্যকে মানতে চাই না কার সাথে কোনো বিষয়ে বিতর্ক হলো আপনার আপনি সেই বিতর্কে বুঝতে পারলেন যে আপনার প্রতিপক্ষ সঠিকতার উপর আছে আপনি মেনে নিচ্ছেন না কেন মেনে আপনি হেরে গেলেন আপনি ছোট হয়ে গেলেন এটি অহংকার থেকে হয় আর বিনয়ী মানুষের কাজ হল এটাকে মেনে নেওয়া অথবা আপনি বিতর্ক ছাড়াই কেউ আপনাকে কোনো সত্যের কথা সত্য কোনো বিষয় আপনার সামনে উপস্থাপন করেছে আপনি সেটাকে ডিনাই করলেন ডিনাই করাটাই মন করলেন আপনার জন্য ক্রেডিট আর এটা হলো অহংকারের একটা অন্যতম আলামত অন্যতম একটা সিনটম অন্যতম একটা মার্ক আল্লাহ তালা আমাদেরকে এই সত্যকে অস্বীকার করার যে মাধ্যমে যে মানুষ অহংকারী হয়ে যায় এই অহংকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন অহংকারের আরেকটি গুরুত্বপূর্ণ সিমটম হল আল্লাহ তালার ব্যাপারে অহংকার করা আল্লাহর কোন হুকুম নিয়ে আল্লাহর কোন বিধান নিয়ে অহংকার করা যেমন নাকি নমরুদ প্রসঙ্গে কোরআনে কারিমে আল্লাহ তালা আলোচনা করেছিলেন ফেরাউন প্রসঙ্গে আল্লাহ তালা আলোচনা করেছেন বিভিন্ন কাফেরদের প্রসঙ্গে আল্লাহ তালা আলোচনা করেছেন যে তারা আল্লাহ তালার দিনকে আল্লাহ তালার হুকুমকে অস্বীকার করে কেন অহংকার করে আলহামদুলিল্লাহ এই বিষয়টি আমাদের সাধারণ মুসলিম সমাজে সাধারণত খুব একটা দেখা যায় না যে আমরা আল্লাহর দিনকে অস্বীকার করি নিজেদেরকে অহংকার করে কিন্তু আমাদের সমাজে নিশ্চয়ই কিছু মানুষ আসেন যারা আল্লাহর দেওয়া বিধানকে আল্লাহর দেওয়া দিনকে অস্বীকার করেন আর এই অস্বীকার করতে পারাটাকেই আধুনিকতা মনে করেন এটাকেই উন্নত চেতনা চিন্তা মনে করেন আর আল্লাহ তাল্লাহার দিনকে মানা সেটাকে বিশ্বাস করা সেটাকে মনে লালন করা এটাকে অনেকেই মনে করেন সেকেলে যদি কেউ এরকম মনে করেন তো সেটাও কিন্তু অহংকার আর এই অহংকারটা হলো আল্লাহর প্রতি অহংকার আল্লাহর সঙ্গে অহংকার করা যেটা আরও জঘন্য ইতিপূর্বে যে পয়েন্টটা আমরা বলেছিলাম সেটি হলো মানুষের সঙ্গে অহংকার করা কোন সত্যকে অস্বীকার করা মানুষ চেয়ে কোনো সত্য পেলাম সেটাকে আমি পত্তা দিলাম না আমি ডিনাই করে দিলাম অহংকার মস্ত আর দ্বিতীয় যেটি বললাম সেটি হলো আল্লাহ তালার কোন বিধান আমি জানলাম পড়ে জানলাম অথবা আমি জানি কিন্তু সেটি থেকে নিজেকে মুক্ত এটা প্রমাণ করার চেষ্টা করি সেটি অহমিকা বসত এটিও অহংকার এটি যুগযুগে আল্লাহর অবাধ্যরা যুগযুগে সবচেয়ে বড় বড়ো অবাধ্যরা যাদের আলোচনা আল্লাহ তালা করণে করেছেন তারা অনেকেই এই প্রকারের অহংকার করে কিন্তু চিরতরে জাহান্নামি হয়েছে এবং আল্লাহ তালার সবচাইতে বিরাট ভাজনে পরিণত হয়েছে অহংকারের আরেকটা সিমটম আরেকটা মার্কা বা আলামত হলো যে আল্লাহ আল্লাহতালা কোনো মানুষকে কোনো নিয়ামত দিলেন আমি ওইটার প্রতি হিংসা করলাম হিংসা করলাম এই জন্য যে ও এই নামতের পাওয়ার উপযুক্ত ও কেন এ নিয়ামত পাবে নামত পাওয়ার ও কে ওর ভিতরে কী আছে যে সেই নামতটা পেতে পারে এভাবে একজন মানুষকে তুচ্ছ করলাম আমার কাছে অন্তর জ্বালা শুরু হয়ে গেল আমার কারোর ভালো কিছু দেখে এটাও এক ধরনের অহংকার অহংকার আরেকটি বিষয় হল যে সত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুধু প্রবৃত্তির তাড়ায় আমার প্রবৃত্তির তাড়নার কারণে আমি কী করলাম সত্যের বিরুদ্ধে অবস্থান নিলাম যেমন মূসা আলী হিসাল সাল্লামের যুগে এবং তৎপরবর্তীতে বনিসাইলের বহু নবী রসুলদের যুগে এবং তার আগেও বহু নবী রসুলগণের যুগে এই একই ঘটনা ঘটেছে যে প্রবৃত্তির তাড়নায় হককে শুধু অস্বীকার করছে তা নয় হককে প্রতিরোধ করার জন্য দাঁড়িয়ে গেছে এটাও অহংকারীদের একটি বড় আলামত যখন আমি দেখব কোনো বিষয় সত্য কোন বিষয় হক তখন ওইটার সঙ্গে সঙ্গ দেওয়া আমার একান্ত জরুরি আমি কোনো ভাবে যদি ওইটাকে অস্বীকার করি বরং ওইটার বিরুদ্ধে আমি অবস্থান নিয়ে নিই তাহলে এটা হলো এক ধরনের অহংকার আল্লাহ আল্লাহতালা এই ধরনের অহংকার আলোচনাও করিমের বিভিন্ন জায়গায় আলোচনা করেছে অহংকারের আরেকটি বড় সিমটম বা আলামত হল মানুষকে পাত্তা না দেওয়া মানুষকে তুচ্ছ করা প্রথম যেটি বলেছিলাম সেটি হলো মানুষের কাছে থেকে কোনো সত্য আসার পরে এটিকে প্রত্যাখ্যান করা না মানা সত্যকে অহংকার করে আর এটা হলো সত্য অসত্যের ব্যাপার নয় মানুষকে তুচ্ছতাচ্ছন্ন করা মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করা এই যে মানুষকে দমন করার চেষ্টা মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা এটাও এক ধরনের অহংকার কারণ হাদিসের ভিতরে আসছে যে অহংকার হল বাতারুল হক ও গন্ত সত্যকে অস্বীকার করা এটা অহংকার আবার মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করা মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করা এটাও অহংকারের মধ্যে পড়ে এটাও এক ধরনের অহংকার অহংকার আরেকটি আলামত হলো শক্তি প্রদর্শন করা শক্তি প্রদর্শন করা সেটা যেভাবেই হোক আমার সম্পদ আছে আমার গায়ের জোর আছে আমার অনেক সার্টিফিকেট আছে আমি অনেক বড়ো পদের অধিকারী যে কোনোভাবে আপনি কথা প্রসঙ্গে অথবা যে কোনো আলোচনা প্রসঙ্গে আপনি নিজের শক্তি জাহির করলেন এই শক্তি জাহিরের যে প্রবণতা এটাও কিন্তু অন্তরের অহংকারের কারণে হয়ে থাকে এবং এই প্রবণতা আমাদের মধ্যে অনেকের মধ্যেই আসে খুব বেশি পরিমাণে আল্লাহ হেফাজত করুন যে আমরা নিজেদের শক্তিমত্তা জাহির করার চেষ্টা করি আর এটি মূলত অন্তর যখন অসুস্থ হয়ে যায় অহংকারের রোগে তখনই হয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে এটা থেকে হেফাজত করেন কৌমেয়াদ সম্পর্কে আল্লাহ তালা করেন আলোচনা করেছেন কৌমে আদ তারা দুনিয়াতে নিজেদের শক্তি জাহির করেছিল তারা নিজেদেরকে অনেক শক্তিশালী দেখেছিল কারণ তাদেরকে আল্লাহ অনেক শক্তি দিয়েছিল ভাবে। তারা যে নিজেদেরকে শক্তিশালী বলে দাবি করেছিল অহংকার করেছিল তার পরিণতিও কিন্তু তাদেরকে ভোগ করতে হয়েছে অহংকারের আরেকটি সিমটম হলো সত্য থেকে দূরে সরে যাওয়া কেন কোনো বিষয় মতবিরোধ হয়েছে অথবা কোনো বিষয় আমার ভালো লাগেনি অথবা কোনো বিষয় আমার জন্য মানহানিকর হয়েছে আমি সেখান থেকে সরে আসলাম একটি ভালো কাজ থেকে একটি সত্যের পথ থেকে সরে গেলাম এই সরে যাওয়াটা যদি আমার পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে হয়ে থাকে তাহলে এটাও এক ধরনের অহংকার আর এ অহংকারও একজন মানুষকে যাহার নামে নিয়ে যেতে পারে অহংকার আর অনেকগুলো সিম্টম বা আলামত আছে তার ভিতরে একটা হলো জোলমের পথ বেছে নেওয়া কারোর সঙ্গে কোনো বিষয় আমি যখন পারলাম না বা প্রতিযোগিতা লিপ্ত হলাম হেরে গেলাম তখন আমি অত্যাচারের পথ বেছে নিলাম অথবা হারা যে তার বিষয় নয় সাধারণভাবেই আমি কারোর প্রতি জোলম করলাম এই জোলমটাও কিন্তু প্রমাণ করে আমার অন্তরের ভিতরে কি অহংকার আছে অহংকার আরেকটা সিমটম হলো দাপটের সাথে চলাফেরা করা অর্থাৎ আমি যখন চলি তখন আমার চলাফেরা হয় খুব দাপটের সাথে আমার চলার স্টাইলটাই হয় এমন যে আমি এক কিছু হয়ে গেছি আল্লাহ তাল্লাহ করিমের ভিতরে এইভাবে চলতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন জমিনে তুমি দাপটের সাথে চলাফেরা করবে না অথবা অহংকার আরেকটা আলামত হলো দাপটের সাথে জমিনে চলাফেরা করা আল্লাহ আমাদেরকে এই সমস্ত আলামত থেকে হেফাজত করুন আরো কয়েকটি আলামত আছে সেই তো একজন আদর্শ মুসলিম যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ সম্মানিত দর্শক শ্রোতাবিন্দ বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম আমাদের আলোচনা চলছিল অহংকার প্রসঙ্গে অন্তরের যে সমস্ত মন্দ স্বভাব এবং অন্তর্দ্বারা যে সমস্ত হারাম কাজ আমরা করে থাকি তার ভিতরে প্রধানতম হারাম কাজ হলো অহংকার করা এই অহংকারের আলামতের কথা আমরা বলছিলাম বিরতির আগে অহংকারের আরেকটি গুরুত্বপূর্ণ আলামত হলো কপটতা করা অর্থাৎ বাহ্যিকভাবে একটা করা ভেতরে আরেকটা রাখা এ প্রসঙ্গে আল্লাহতালা আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেছেন ইন্দল্লাহ আল্লাহ হব্বুল মুস্তাকিম যারা এরূপ করে তাদের প্রতি ইঙ্গিত আল্লাহ বলছেন যে আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করেন না অহংকারীদের আরেকটি আলামত হল কাপড় চোপড়ে বিশেষ করে উপর থেকে পুরুষরা যে সমস্ত পোশাক করেন সে সমস্ত পোশাক টা নিচে চলে গেলে এটিও অহংকারের একটি আলামত যদি কেউ উপর থেকে যে সমস্ত পোশাক করেন সেটা জুব্বা জামা প্যান্ট লুঙ্গি অথবা জাতীয় চাদর কোন কাপড় হোক না কেন এগুলো যদি অহংকার বশত নাও পড়েন তবু এটা অহংকারীদের সিমটম সেই হিসাবে রসুল্লা আক্রম সাল্লা সাল্লামের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে নিজের ভিতরে অহংকার থাকুক বা না থাকুক কিন্তু এই কাজটি মূলত অহংকারীদের আলামত হাদিসের ভিতরে স্পষ্টভাবে রসুল আক্রম সাল্লাহ আলু সাল্লাম এটিকে অহংকারীদের আলামত বলে অভিহিত করেছে অতএব অহংকারের যে সমস্ত আলামত বর্ণিত হল এ সমস্ত আলামতগুলো থেকে আল্লাহামাদেরকে হেফাজত করুন আমরা চেষ্টা করি এই সমস্ত আলামত থেকে নিজেকে মুক্ত করতে আর বারবার স্মরণ করি যে অহংকার এমন একটি অপরাধ যেই অপরাধটির পরিমাণ যদি একেবারে বিন্দুও হয় কিন্তু তার পরিণতি হল জাহান্ন অহংকার এমন একটি অপরাধ যে অপরাধের পরিমাণ যদি বিন্দুও হয় তবুও তার ঠিকানা জাহান্ন রসলে আকরাম সাল্লা সাল্লাম থেকে সবচেয়ে দূরে থাকবে অহংকারীরা জাহান্নামে আল্লাহ তালা দিবেন অহংকারীদেরকে আর এ অহংকারী ইবলিসকে ইবলিসে পরিণত করেছে অতএব আসুন নিজেকে মুক্ত বিনয়ী করে গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে অহংকারের এই ব্যাধি থেকে হতে থাকার তফিক দান করুন অহংকার প্রকাশ পায় এরকম সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ হেফাজত করুন কিসের অহংকার আল্লাহ তালা বলেন হাল আল আল ইনসান মানুষের জীবনের এমন একটি সময় ছিল যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না এমন একটি উপাদান থেকে সে সৃষ্টি হয়েছে যেটি উল্লেখ করার মতো ছিল না অথবা জন্মের আগেই সে এমন ছিল যে তাকে উল্লেখ করার মতো কেউ ছিল না কিন্তু দুনিয়াতে আসার পরে আল্লাহ তালার এই অনুগ্রহে যখন সে ধীরে ধীরে বিভিন্ন দিক থেকে কল্যাণ অর্জন করতে থাকলো বিভিন্ন যোগ্যতার অধিকারী হতে লাগলো বিভিন্ন দিক থেকে আল্লাহ তালা তাকে সমৃদ্ধ করতে লাগলেন তখনই সে নিজেকে বড় বলে জাহির করতে লাগলো এর চাইতে নির্বুদ্ধিতা এর চাইতে বোকামি আর কিছুই নেই এই এটাকে বলা হয় অহমিকা আল্লাহ তালা আমাদের সকলকে বিনয়ের গুণ দান করুন অহংকার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন অন্তর দ্বারা যে সমস্ত হারাম কাজ আমরা করে থাকি তার ভিতরে আরেকটি কাজ হলো লৌকিকতা বা রিয়া অন্তর দিয়ে যদি আমি এই কামনা বাসনা করি যে আমি যে সমস্ত ভালো কাজ করছি এই সমস্ত ভালো কাজ মানুষ দেখুক মানুষ বলুক মানুষ স্বীকৃতি দেখ এরকম মানুষের কাছ থেকে যদি কোনো স্বীকৃতি পাওয়ার আশায় ভাব পাওয়ার আশায় মানুষকে দেখানোর আশা যদি আমি কোনো কিছু করি এটাকে বলা হয় লৌকিকতা আর এই লৌকিকতা কি কোরআন হাদিসের ভাষায় বিভিন্নভাবে ব্যক্ত করা হয়েছে তার ভিতরে একটি শব্দ হল রিয়া আল্লাহ তালা কোরআন করিমস্লাই মাউনের ভিতরে বলেছেন আল্লাদীন ওন জাহান্নামীদের যে সমস্ত মার্কা আল্লাহ তালা আলোচনা করছিলেন তার ভিতরে এটি একটি যে আল্লাদীন যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে শুধু সালাতই নয় এই লৌকিকতা বা মানুষকে দেখানোর জন্য দান সৎকা করা মানুষকে দেখানোর জন্য হজ করা উমরা করা মানুষকে দেখানোর জন্য যে কোনো ভালো কাজ করা এই সবগুলোই লৌকিকতার ভিতরে পড়ে যায় এটা কিন্তু অন্তরের একটা রোগ মানুষ মনে মনে আশা করে যে আমাকে মানুষ ভালো বলবে আমাকে মানুষ স্বীকৃতি দিবে এই অন্তরের যে একটা চাহিদা এই চাহিদাটুকুই হলো লৌকিকতা রিয়া এটা নিষিদ্ধ এটা হারাম একটি কাজ এর ফলে কি হয় এই মানসিকতাটি থাকার ফলে মানুষের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় যদি অন্তরের লৌকিকতা থাকে কোনো কিছু করে যে কোনো ভালো কাজ করে অথবা খারাপ কাজ থেকে বেঁচে অর্থাৎ নেক আমল করে সে ব্যাপারে যদি অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো কিছুর আশা থাকে তাহলে তার কারণে ওই লোকের সমস্ত আমলগুলো কষ্ট করে যেগুলো তিনি সম্পাদন করেছেন সমরবাদ হয়েছেন অথবা আসুন অন্তরকে পরিচ্ছন্ন করি লৌকিকতা থেকে অন্তরের আরেকটি খারাপ কাজ মৌলিক হলো হিংসা ইবনুল তাইম রহমতুল্লাহ আলী তিনটি গুণাহকে বলেছেন যে সমস্ত গুনাহের মূল হল তিনটি গুণা তার ভিতরে একটি হলো অহংকার যেটি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি দ্বিতীয়ত হলো হিংসা আর একটি হলো দুনিয়ার মোহ কোন কোন বর্ণায় আসে ভিন্ন রকম আসুন এ পর্যায়ে আমরা হিংসা সম্পর্কে আলোচনা করি হিংসা এমন একটি রোগ যেটি আল্লাহ মাফ করুন কম ব্যয় আমাদের সবার ভিতরেই বিদ্যমান হিংসামুক্ত অন্তর হিংসামুক্ত অন্তর বিশিষ্ট লোক খুঁজে পাওয়া আজকের সমাজে অত্যন্ত দুরহ এবং কঠিন একটি কাজ আসন প্রথমে জেনে নেই হিংসা কাকে বলে হিংসাকে আরবিতে এবং কোরআন সুন্দর ভাষায় বলা হয় হাসাদ এই হাসাদ হলো কেউ কোন ন্যায়ামতের মধ্যে আছেন। তার নামতটি চলে যাক কারোর মধ্যে আল্লাহর কোন নেয়ামতের ভিতরে কেউ আছেন কারোর কাছ থেকে আল্লাহর সে নেয়ামতটি চলে যাক এই কামনা করা মনে মনে এটাকে বলা হয় হিংসা মনের এই অবস্থাটাকে হাসাত বলা হয় হিংসা বলা হয় এই হিংসা সম্পর্কে আল্লাহ দিকে ইঙ্গিত করে বলছেন তারাকে হিংসা করে আমার রাসুলের প্রতি আমি যে অনুগ্রহ করেছি তাকে যে নেতৃত্ব দিয়েছি তাকে যে রাসুল হিসেবে নিযুক্ত করেছি তাকে পাঠিয়েছি এ বিষয়ে তারা হিংসা করে এবং কাফেররা হিংসাই করত কোন কোনো বর্ণনা এসেছে যে তিনি যখন রসুল আকাম সাল্লা সাল্লামকে নবী হিসাবে মানতে কাফেররা যে অস্বীকৃতি করেছিল জানিয়েছিল সে অস্বীকৃতি জানানোর অন্যতম একটা কারণ ছিল হিংসা কোরআনে কারিমী আল্লাহ তালা স্পষ্টভাবে উল্লেখ করেছেন তাদের সেই হিংসার আলোচনা তারা স্পষ্টভাবে বলতো যে দুটি জনপদ মক্কা এবং তাইফ এই দুটি জনপদের মধ্যে আর কোনো লোক আল্লাহ তালা পেলেন না তোমাকে রসুল করলেন না হজুবুল্লা অতএব হিংসা এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন যে এটা কাফেরদের গুণ কাফেররা নবী করিম সল্লা সাল্লামকে হিংসা করত রসোল্লাহ সাল্লি সাল্লামের স্বাদ করেছেন লত বা তোমরা একে অন্যের সঙ্গে শত্রুতা করবে না ওলাতে হাসাদু তোমরা একে অন্যের সঙ্গে হিংসা করবে না ওলাারু একজনের পিছিয়ে একজন লেগে থাকবে না ও কোনো হাত খোয়ানা তোমরা আল্লাহ তালার বান্দা এবং দিনী ভাই হয়ে থাকো একজন অপরজনের সহি মোসুমের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হিংসা করো হ্যারাম কারণ সুল্লা কাম সাল সাল্লাম নিষেধ করেছেন হিংসা করতে যুগে যুগে নবীরসুলদের প্রায় সকলে হিংসার শিকার হয়েছিলেন আমরা যদি দেখি একেবারে শুরু থেকে এ পর্যন্ত স্বয়ং আমাদের আদি পিতা আদিম আল্লাহ সুল্লা সাল্লাম হিংসার শিকার হয়েছিলেন এবং ইবলিস আল্লাহতালার অভিশাপ প্রাপ্ত হয়েছে অহংকার কারণে কিন্তু অহংকার আগেও বলতে গেলে যে কাস্টি ইবলিসের ভিতরে কাজ করেছে যেই ইবলিস আল্লা তালার অবাধ্য হয়ে গেছে অহংকারের কারণে কিন্তু অহংকারের পূর্বেও একটি অপকর্ম সে তার ভিতরে ছিল সেটি হলো হিংসা আদম আসাল্লামকে সেজদা করতে হবে সে তো আঠিক একজন ব্যক্তিকে কেন সেজদা করতে হবে এই হিংসায় সে অহংকার করেছে তাহলে মূলত ইবল দুটি অন্যায় করেছিল এক হলো হিংসা আর একটি হলো অহংকার আর হিংসাটি হল প্রথম আমরা বলতে পারি আসমানে এবং জমিনে সর্বপ্রথম অন্যায় যেটি সম্পাদন করা হয়েছিল সেটি হলো হিংসা আসমানে সর্বপ্রথম হিংসা করেছে ইবলিস আর জমিনে সর্বপ্রথম হিংসা করেছে আদম আলা ছেলে কাবিল আল্লাহ তাল্লাহ কাবিল এবং হাবিলের ঘটনা কোরআনেক আলোচনা করেছেন যে আদম আলাসালামকে আল্লাহ তালা যত সন্তান দিয়েছেন তাদের ভিতরে কাবিল এবং হাবিলের নাম বিশেষভাবে কোরআনে উল্লেখিত হয়েছে কাবিল আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করলো হিংসার বশবর্তী হয়ে তার ভাই হাবিল যে মেয়েকে বিয়ে করার কথা আল্লাহর বিধান অনুপাতে সে ওইটাকে মেনে নিতে পারল না কারণ কাবিলের ভাগ্যে যে স্ত্রী ছিল বা কাবিলের ভাগে যে মেয়েটি ছিল যাকে বিবাহ করার কথা ছিল বিধান ছিল এরকম আদেম আলাহ সালাতামের ঘরে সঙ্গে একটি ছেলে এবং একটি মেয়ে আসত হাওয়া আলিহাল্লাম একটি মেয়ে এবং একটি ছেলে যখন ভূমিষ্ঠ করতেন পরবর্তী যে সন্তান তাদের হতো এক সঙ্গে ছেলে মেয়ে হতো পরবর্তী ঘরের ছেলের সঙ্গে পূর্ববর্তী ঘরের মেয়ে এবং পরবর্তী ঘরের মেয়ের সঙ্গে পূর্ববর্তী ঘরের ছেলের বিয়ে হতো এই ছিল আল্লাহ বিধান তো এই বিধান অনুপাতে কাবিলের ভাগে যে মেয়েটি পড়েছিলো তার চাইতে হাবিলের ভাগে যে মেয়েটি পড়েছিল সে সুন্দরী কাবিল হিংসা করলো হিংসা করে হাবিলকে হত্যা করলো তাহলে ধরা পৃষ্ঠে সর্বপ্রথম যে অন্যায়টি সম্পাদন হয়েছে যে গুনাহের কাজটি করা হয়েছে আল্লাহর যে অবাধ্যতা করা হয়েছে সেটি হল হিংসা আর আসমানেও আল্লাহ আল্লাহতালার অবাধ্য হয়েছে সর্বপ্রথম ইবলিস যে অবাধ্যতাটা করেছে সেটি হলো হিংসা আমরা দেখি আদমআলাম হিংসার সম্মুখীন হয়েছেন হজরত ইব্রাহিম আলাহাল হিংসার সম্মুখীন হয়েছেন নমরুত্তার প্রতি হিংসা করেছিল আমাদের মোহাম্মদ সাল্লা প্রতি হিংসা করেছিল মক্কার কাফেররা আল্লাহ তালা সে বিষয়ে আলোচনা করেছেন আমি আসুদুল আল্লাহ আলাহ মাহমুম ফদলি এভাবে যুগে যুগ আমরা যত্ন বীরসুলদনদের আলোচনা দেখি মুসাই আলাহাল্লামকে হিংসা করেছিল ফেরাম যে সে বনীশের লোক হয়ে কীভাবে সে নেতৃত্ব দিবে কীভাবে সে নবী হবে তার নবুয়কে অস্বীকার করেছিল ফেরাউন তাহলে যুগযুগে আমরা দেখি নবী রসুলগণের প্রায় বেশিরভাগই হিংসার সম্মুখীন হয়েছে অতএব এটি সমস্ত গুনাহের মূল আরেকটি দারুণ তথ্য হল এই হিংসা এমন একটি গুণা মানুষ দুনিয়াতে জন অন্যায় করে যত হারাম কাজ করে প্রত্যেকটি হারাম কাজে দুনিয়াবি একটি বেনিফিট থাকে দুনিয়াবী একটি উপকারিতা থাকে কিন্তু হিংসা এমন একটি অপরাধ যে অপরাধের কোনো পার্থিব অপকারিতা নেই বললেই চলে অতএব আসুন আমরা হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করি হিংসার কোনো উপকারিতা নেই অপকারিতাই অপকারিতা আল্লাহ তালা আমাদের সকলকে এই অন্তরের ব্যাধি থেকে হেফাজত রাখুন হেফাজত করার তফিক দান করুন ইনশাআ আল্লাহ হিংসা বিষয় আরও আলোচনা বিস্তারিত আমরা পরবর্তী কোনো পর্বে করব আজকে আর সময় আমাদের সঙ্গ দিচ্ছে না বিদায় নিতে হচ্ছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাতু سبحان الله وحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك الله الله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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড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 এই দায়িত্ব পূরণ করুন আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান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 सम्पर् कीसलमर अन्य नीतिमला अनुष्ठान जगे इी लेंदेन शुक्रवार रसटाय सम्प्रचार सकाल साढ़े आठटाय बांग्लेशे पीस टी बांगल्